আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকম আলহামদুলিল্লাহ বুঝতে প্রথম বিষয় হলো এটা বাংলাদেশের এখন অধিকাংশ মসজিদে এই ভয়াবহ চিত্রটি দেখা যায় যে মসজিদে একটা জায়গা নির্দিষ্ট করে রাখে কেউ জায়নামাজ বিচাই জায়গা দখল করে রাখে যে উনি যখনই আসবে তখনই উনি ওইটাতে বসবেন উনি পরে আসলেও ওই জায়গায় বসবেন আগে আসলেও বসবেন বিশেষ করে সমাজের যারা একটু প্রভাবশালী যারা মসজিদের সভাপতি মোতাবলি এইরকম ব্যক্তিরা বেশি করে ইমাম সাহেবের আশেপাশে দিয়ে জায় নামাজ দিয়ে দিয়ে জায়গা দখল করে এবং অন্য কেউ বসলেও তাকে উঠাই দেয় এটা রূপে হারাম এবং কবিরা গুণা এটা বড়ো ধরনের গুণা প্রথম কথা হলো পুরা মসজিদ সব ব্যক্তির জন্য সব মুসল্লির জন্য সমান এখানে যিনি মোতাবাল্লি তার যেই অধিকার মসজিদে যিনি সভাপতি তার যে অধিকার একজন সাধারণ মুসল্লিরও সমান অধিকার মোতাবাল্লির সভাপতি আছে। এজন্য সৌদি আরবের মক্কা মকারা মদিনা মসজিদে হারাব এবং মসজিদে নবীর যিনি মোতাবাল্লি তিনি কে সৌদি আরবের বাদশাহ কিন্তু তার নামের সাথে মোতাবাল্লি মসজিদে হারাম মসজিদে নববি নাই সভাপতি নাই আছে কি খা হারামাইন আর শারিফাইন দুই হারামের তিনি খাদেম এটা হলো তার সবচেয়ে বড় লকড সবচেয়ে বড় যিনি মসজিদের সভাপতি সেক্রেটারি মতাবাল্লি তারাও হলো খা দেমুল মসজিদ মসজিদের খা আমি কালকে ফেলিতে আমাদের যে ভাইয়েরা আছেন আমাদের রেসাল আতুল কোরআন মাদ্রাসার যারা পরিচালনায় আছেন সবাইকে আমি উপাধি দিয়ে দিছি বলছে আপনারা সবাই খাদেম দেমো মাদ্রাসাতে রেসা ল করান এই মাদ্রাসার কোনো সভাপতি নেই চেয়ারম্যান নেই সেক্রেটারি নেই সবাই খাদেম। দেম বাস আপনি কাঠ বানাইতে চাইলে কাঠ বানাই লেগে খাদেম খা দেম রেসাল আতুল কোরআন মাদ্রাসা ফেরি বাস আপনি খাদেম হইতে পারেন কোনো আপত্তি নাই আমাদের তো মসজিদের খাদেম। মসজিদে তারপরে খা দেবের মর্যাদা সুতরাং যিনি মসজিদের এক কোটি টাকা দিবেন তার যে অধিকার যিনি পাঁচ টাকা দিবেন দশ টাকা দিবেন তারও একই অধিকার আল্লাহর মসজিদে সবাই সমান এই জন্য নির্দিষ্ট করে রাখা হারাম এটা জায়গ হবে না আর কাউপে তুলে দেওয়া এটা তো আরও বড়ো ধরনের শুধু হারাম না আরো বড়ো ধরনের আল্লাহর ঘরে বেয়াদবী করা অহংকার তার ভিতরে অহংকার ঢুকে গেছে যে তিনি এখনও মুমিনে হইতে পারেন না হ্যাঁ এই জন্য কাজটা যারা করি তারা এটা থেকে বিরত থাকব এবং অন্যরা আমরা বাধা দেওয়ার চেষ্টা করবো মসজিদগুলোতে যে এই জাতীয় হারাম কাজ মসজিদের ভিতরে করা যাবে দ্বিতীয় বিষয় যেটা বলছেন যে অনেক ভাই রুকু করেন কিন্তু ঠিকভাবে করেন না য়াম রুকু সেজদা বৈঠক এগুলো এক একটা ফরস চলাতের এক একটা রুকন। এই ফরসগুলো ঠিকভাবে একটা যদি আদায় না হয় পুরো চলাতে হবে এই জন্য রুকু করতে হবে রুকু যেভাবে ফরজিয়ত আদায় হবে রুকুর মতো রুকু করতে হবে সেজদার যেভাবে করার নিয়ম সেভাবে শেষতা করতে হবে বৈঠক যেভাবে করা দরকার সেভাবে করতে হবে এমনকি আমাদের দেশে বর্তমানে চেয়ারে বসে নামাজ আদায় এটার বিশাল ফেতনা দেখা দিছে এখন মানে বড়ো লোকদের একটা আবিজাত হয়ে গেছে চেয়ারে বসে চলা আদায় করা মনে করেন আমি চেয়ারে আদায় করতে পারলে মোটামুটি মানুষ মনে করবে যে মনে হয় এই এলাকার একটা বড়ো লোক একটু অসুস্থ হয়েছে চেয়ারে বসা শুরু করে দিছে চেয়ারে বসবে একেবারে নাজুক অবস্থা সর্বশেষ অবস্থা যখন তার সামনে কোনো বিকল্প খোলা নেই কারণ চেয়ারে বসে যদি আপনি রুকু করতে পারেন কিন্তু রুকু করলেন না আপনার নামাজে হয়নি শেষতা করার মতো স্বাভাবিক আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি চেয়ারে বসে শেষতা করতেছেন নামাজে হয় নাই আপনার মাটিতে বসে বৈঠক করার মতো আপনার শারীরিক সামর্থ্য আছে আপনি চেয়ারে বসতে নামাজে হয় নাই কেয়ানের মতো সামর্থ্য আছে পরিপূর্ণরূপে আপনি দাঁড়ান নাই চলাতে হয়নি অর্থাৎ দাঁড়ানো রুকু সেচতা বৈঠক এগুলো প্রত্যেকটা এক একটা ফরস এই পরজ আদায়ের সামর্থ্য যতক্ষণ যেটার সামর্থ্য একটা সামর্থ্য থাকলে ওটা ওইটা রূপে করতে হবে আরেকটা সামর্থ্য যেটা থাকবে না সেটা যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু যেমন একজনে দাঁড়াইতেও পারে রুকুও করতে পারে কিন্তু সেচ করতে পারে না আবার একজনে দাঁড়াইতেও পারে রুকুও করতে পারে শেষতা করতে পারে অত বৈঠক করতে পারে না একটা সমস্যা থাকতে পারে দুইটা সমস্যা থাকতে পারে তখন যেটার সমস্যা সেটার বিকল্প গ্রহণ করবে কিন্তু যেটাতে তার কোনো সমস্যা নাই সেটার বিকল্প করলে নামাজ বাঁধে এজন্য জন্য নবী সাল্লা সাল্লামের যুগে চেয়ার ছিল কিন্তু নবী সাল্লাহসাল্লাম অসুস্থ ছিলেন অনেক দিন চেয়ারে বসে নামাজ পড়েন নাই কোনো সাহাবি চেয়ারে বসে নামাজ পড়ছেন এরকম কোনো দলিল নেই কোনো তবেই পড়ছেন কোনো তাবে তাবিন পড়ছেন যুগে যুগে সালাফে সালাহিনেরা পড়ছেন এরকম কোনো নজির নেই মানে দাঁড়াইতে পারলে তিনি দাঁড়াবেন দাঁড়াইতে না পারলে বসে আদায় করবেন যেভাবে তিনি বসতে পারেন তার সম্পর্ক থাকবে মাটির সাথে চেয়ারের সাথে না এখন কথা হল তিনি মাটিতেও বসতে পারেন না তিনি শুয়ে পড়তে হয় শোয়া ছাড়া তার আর বিকল্প নাই মানে উনি বসতে পারেন না তখন ওলা মাইকেরাম বলছেন শাহ বিন বাজ রহমা উল্লাহ শাহ শাহেখ আলবারা ফতওয়া দিয়েছেন সেই বিকল্প মুহূর্তে আপনি ঘরে শুয়ে শুয়ে আদায় করেন মসজিদে তো শোয়ার বিকল্প শোয়ার ব্যবস্থা নেই মসজিদে কি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে পারবেন তাহলে আপনাকে ঘরে পড়তে হবে এখন আপনি ঘরে শুয়ে শুয়ে নামাজ পড়বেন তার থেকে আপনি চেয়ারে বসতে পারেন তো শুইয়ে না পড়ে আপনি মসজিদে অনুমতি নেই এজন্য আমভাবে ঢালা ভাবে এটা জাহাজ নাই তবে যার জন্য ওই শোয়া ছাড়া আর বিকল্প নাই তিনি এটাকে গ্রহণ করতে পারেন এখন দেখা গেল কোনো এক ব্যক্তি তিনি যতক্ষণ দাঁড়াইতে পারেন দাঁড়াবেন তারপরে তিনি সেজদা করতে পারেন সেজদার সময় চেয়ারকে সরাই পিছনে উনি সেজদা করবেন রূপে সেজদা করবেন এখন চেয়ার পিছনে দিলে পিছনের লোকে নামাজ পড়বে কেন বাস রাহমা বলছেন ওই ব্যক্তি এমন জায়গায় মসজিদে দাঁড়াবে যে জায়গায় পিছনে চেয়ার ঠেলে দিলে কোনো অসুবিধা নেই ঠিক করে নিবে মসজিদে সে দরকার দাঁড়াবে বাড়াবে যে এরকম একটা এখানে ফিলার আছে তো এই উনি ফিলারের সামনে দাঁড়াইলো পিছনে তো লোক নাই এরকম জায়গা সে ঠিক করে নিবে ঠিক করে ওই জায়গায় দাঁড়াবে মানে যে মুহূর্তটা তার চেয়ার দরকার সেই মুহূর্তে সে চেয়ারের সহযোগিতা নিবে যেটাতে দরকার নাই সেটা বাদ দিয়ে সেটা ছাড়া রুকু করবে সেটা ছাড়া করবে সেটা ছাড়া বৈঠক করবে আর যেটাতে তার এটা শুধু অতটুকুর জন্য সে গ্রহণ ক্ষেত্রে অবশ্যই তাকে তারপূর্ণ করতে হবে আর সামনে মোবাইল রাখার কথা যেটা বলছেন যে মোবাইল তো প্রথমে আমরা বলছি একটা খুতুয়াতে সায়তা এটা সর্ব জায়গায় সমস্যা তৈরি করে চলাতেের ভিতরে সমস্যা তৈরি করে চলাতের ভিতরে আপনার এটা রিং আসতে থাকে মনোযোগ নষ্ট করে আর দ্বিতীয় হইল যে আপনি সামনে রাখছেন বা এটা তো ফোন আসতেছে কল আসতেছে এটা জলে উঠতেছে দেখা যাচ্ছে আপনি ওদিকে থাকাইলেন খুসো খুঁজো নষ্ট হয় আল্লাহ রসুল সাল্লা ইসলাম সলাতের মধ্যে ঘরের মধ্যে একটু আপনার ডিজাইন করা রঙ করা মানে একটু সাধারণ কিছু ফুল আঁকা এইরকম দেখেই নবী সালাম বলছেন এটা সরাই দাও যে এটার দ্বারা সলাতের খুশো নষ্ট হচ্ছে এক সাহাবি নবীশামকে একটা জামা হালিয়ে দিয়েছেন জামাটার মধ্যে একটু নকশা তকশা করা ছিল এখন নবীশাম সোলাত আদাই করলেন সোলাদ আদাই করে বললেন এই জামাটা তাকে দিয়ে আসা যে এই জামা পরা যাবে না এই জামার মধ্যে আমার চলাতর খুসু নষ্ট হচ্ছে এই জন্য যেই জিনিসগুলো চলাতের খুসু নষ্ট করে ওই জিনিসগুলো চলাথের মধ্যে আনা যাবে না এই মোবাইল পাইলে বাড়িতে ঘরে রেখে আসবেন কারণ আপনি চলাত আদাই করতেছেন পকেটে রাখছেন তারপরেও রিংটোন বন্ধ করছেন কিন্তু ভাইব্রেশন দিয়ে রাখছেন এই টোন বিঘ্নতা তৈরি করতেছে বিভিন্নভাবে এটা সমস্যা তৈরি করে এই জন্য যে সময় আল্লাহর সাথে সম্পর্ক করতেছেন মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন যে জনগণের সাথে আমার সম্পর্ক এই আধা ঘন্টার জন্য পনেরো মিনিটের জন্য বিচ্ছিন্ন এই সময় আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকি এইভাবে আমাদের চলা তদায় করাটাই উত্তম যে আর প্রশ্ন বেশি নিব না দেখ এক্ষেত্রে শরীয়তের একটা নীতিবেলা মনে রাখলে কয়েক হাজার মাসালা বের উনি নিজে বের করতে পারবে সোরাল মায়ের তিন নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এই আয়াত গুলো উনি জানলে এই আয়াতের সূত্রে বের করলে হাজার হাজার অঙ্ক উনি করে ফেলতে পারেন এটার জন্য কোনো মুফতি সাহেবকে কোনো আলমকে জিজ্ঞাসা করা লাগবে না আল্লাহকে স্পষ্ট বলে দিচ্ছেন নেকি এবং তাকোয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করছে ঘুনা এবং সীমা লঙ্ঘনের কাজে খবরদার একজন আরেকজনকে সহযোগিতা করিও না বাস আমি যে কাজটা করতেছি আমার এই কাজের মাধ্যমে কোনো গুনাহের সহযোগিতা হচ্ছে কোনো সীমা লঙ্ঘনের সহযোগিতা হচ্ছে বা এটা হালাল কাজ হলেও যায়জ নেই যেমন নবিসাম বলছেন আঙ্গুর বিক্রি করবো আঙ্গুর তো হালাল কিন্তু তুমি জানো এই লোকটা তোমার আঙ্গুর নিয়ে মদ তৈরি করবে তুমি তার কাছে আঙ্গুর বিক্রি করা যায় নাই। তার কাছে বিক্রি করা যাবে না কারণ আমি নিশ্চিত জানি আমার আঙ্গুর নিয়ে মদ বানাইবো বা ওই ভাই যখন নিশ্চিত জানবেন যে তার গাড়িতে যাদের ব্যাপারে নিশ্চিত না হ্যাঁ হারাম কাজে যাচ্ছে তাদের ব্যাপারে উনি উদারণা পোষণ করার দরকার নাই উনি ধরবে যে ভালো কাজে এই দরে নিয়ে যাবেন আর যখন নিশ্চিত হবেন তখন যায় যাবেনা أشهد أن لا إله إلا أنت أستغفرك